মিডিযা এই হবে বুকে মানুষ পরিবেশিতামের জীবন কথা আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম মক্কার বাইরে বিভিন্ন গোত্রের সাথে রসুল্লাহ সাল্লাস্লামের দাওয়াত এবং তাদের কাছে প্রতিরক্ষা চাওয়ার বিষয়ে। দুটি গোত্রের কথা আমরা আলোচনা করেছি বনু বনুকিন্দা এবং বনু আমির এবং সাসা যারা আল্লাহ রসুলসাল্লু আলিউসাল্লামকে প্রোটেকশন দিতে রাজি হয়েছিল সত্যি কিন্তু সেটা ছিল রাজনৈতিক কারণে ক্ষমতা লাভের আশায় তারা স্বপ্ন দেখছিল আল্লাহ রসুলসাল্লু আলিহাস্লামের নেতৃত্ব গুণ এবং ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে একদিন তারা সমগ্র আরবের রাজা হবে কিন্তু আল্লাহ রুসুলসাল্লু আলাই তাদেরকে ক্ষমতা লাভের কোন আশ্বাসী দেননি যদিও বা সে মুহূর্তে তার নিরাপত্তার খুব প্রয়োজন ছিল কিন্তু দীন ইসলামের জন্য তিনি কোন প্রকার কম্প্রোমাইজ করেননি অন্যদিকে বনু সাহেবান গোট্টটি আল্লাহ রুসুলসাল্লু আলাইস্লামের রিসালাতের ব্যাপারে বেশ ভালোই কনভেন্স ছিল তারা আল্লাহ রুসুলসাল্লু আলাইস্লামকে প্রোটেকশন দেওয়ার জন্য রাজি ছিল তবে তাদের অঙ্গীকার ছিল আংশিক তারা ফুল প্রোটেকশন দেওয়া সাহস করতে পারেনি কারণ তাদের সাথে পারস্যের চুক্তি ছিল পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস তারা ছিল না এবং তাদের অপরাগতার কথা তারা আল্লাহ রসুলকে সরাসরি খোলাখুলিভাবে তুলে ধরে আল্লাহ রসুলসাল্লাহ আলহ্লাম তাদের এই সরলতার প্রশংসা করলেন এবং বলে দিলেন তিনি এমন কারো সাহায্য চাচ্ছেন যারা তাকে সব দিক থেকে প্রতিরক্ষা করবে যেই দুটো গোত্র নিঃসর্ত ভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামকে সাহায্য করতে ও তাকে প্রতিরক্ষা করতে রাজি হয়েছে তা হচ্ছে বনু আওস এবং বনুখরাজ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 নবুয়তের প্রথম দশ বছর আল্লাহ রসুসাল্লা দাওয়াতের মূল ফোকাস ছিল মক্কা কিন্তু মক্কার বাইরের গোত্রগুলোকেও তিনি বিভিন্ন উপলক্ষে যেমন হজ উমরা মেলা এই সব উপলক্ষে ইসলামের প্রতি আহ্বান করেছিলেন এভাবে করেই মক্কার বাইরেও কিছু লোক মুসলিম হয় তেমন একজন মানুষ হচ্ছে মদিনার সোয়াই বিনা সামিদ সে ছিল এক বিখ্যাত কবি একবার হজ বা উমরা উপলক্ষে সে মক্কায় আসে এবং হিসাম বর্ণনা করেন তার আগমনের সংবাদ পেয়ে রসুল্লা আলহাম তার সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে আল্লাহ ও ইসলামের পথে আহ্বান জানালেন সোয়া বলল সম্ভবত আমার কাছে যা আছে আপনার কাছেও থাকবে তখন কাছে জিজ্ঞেস করলেন তোমার কাছে কি আছে সোয়াই বলল লুকমানের পাণ্ডিত্যপূর্ণ বাণী সম্বলিত এক্ষন আর পুস্তক রসুল্লাহু আলহিম বললেন তুমি তা আমার কাছে পেশ করো সোয়াই পেশ করল তখন তিনি বললেন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 এর কিছুকাল পরেই খাজরাজ গোত্রের লোকেরা তাকে হত্যা করে তার গোত্রের লোকেরা বলতো আমরা মনে করি সোয়াইদ মুসলমান অবস্থায় নিহত হন তিনি যুদ্ধের আগেই নিহত হন সোয়ায়েদ ছাড়াও মদিনার আরও একজন মানুষ রসুল সাল্লু আলাইস্লামের কাছ থেকে ইসলাম সম্পর্কে জানতে পারে এবং সে তৎক্ষণাৎ মুসলিম হবার সিদ্ধান্ত নেয় কিন্তু তার গোত্রের এক মুরব্বীর ধমক খেয়ে সে পিছিয়ে পড়ে ঘটনাটি এমন মক্কায় মদিনা থেকে কিছু লোক আসে এবাম বর্ণনা করেন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 এরপর তিনি তাদের সামনে ইসলামের ব্যাখ্যা দিলেন এবং তাদেরকে শোনালেন বর্ণনাকারী বলেন ইয়াস বিন মুআ ছিলেন তরুণ যুবক তিনি বলে উঠলেন হে আমার সম্প্রদায় আল্লাহর কসম তোমরা যে উদ্দেশ্যে এসেছ এটা তার চাইতেও উত্তম তার মন্তব্য শুনে আবুল হায়সার আনাস এ রাফি এক মুঠো ধুলো নিয়ে ইয়াস বিন মুআ মুখে নিক্ষেপ করল তারপর রসুল সাল্লাইকে লক্ষ্য করে বলল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 তারা মৃত্যুকালে তাকে বারে বারে পাঠ করতে শুনেছে এবং তাকে কালেকাল নিয়ে ইন্ত্র এই ব্যাপারে তারা ছিল নিঃসন্দেহ বস্তুত রসুল্লাহ সাল্লাহ আলিয়া বক্তব্য যখন তিনি শুনেছিলেন তখনই তার অন্তরে ইসলাম বদ্ধমূল হয়ে গিয়েছিল এই দুইজন লোক ইসলাম গ্রহণ করেছিল সত্যি কিন্তু তাদের ইসলাম মদিনায় কোনো প্রভাব তৈরি করতে পারেনি কারণ তারা বু আসের যুদ্ধে মারা যায় বু আসের যুদ্ধ আনসারদের আনসার হয়ে ওঠার পিছনে বিশেষ ভূমিকা রেখেছিল সেই যুদ্ধের কাহিনীতে আমরা একটু পরে আসছি তো যাই হোক এই দুইজন লোকের কথা আমরা জানি যারা মদিনার প্রথম দিগের মুসলিম কিন্তু মদিনায় পরিবর্তনের সূচনা হয় আর একটু পরে ঘটনা সূত্রপাত কোন এক হজের মৌসুমে আল্লাহ রসুল সাল্লু আলিয়ালামের সাথে খাজরাজ করতে কিছু লোকের দেখা হলো। তাদের ছাউনিতে ঢুকে তিনি তাদের জিজ্ঞেস করলেন তোমরা কারা তারা বললো আমরা আলখাজ রাজপোত্রের রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম বললেন আচ্ছা মদিনার ইহুদিদের মিত্র তোমরা তাই না তারা বলল জি ঠিকই বলেছেন রসুলুল্লা সাল্লু আলিয়া বললেন তোমরা কি একটু বসবে আমি কি তোমাদের সাথে কিছু কথা বলতে পারি তারা রাজি হল রসুল্লাহ সাল্লু আলিয়া তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন নবীজির কথা শোনার প্রতি তাদের খুবই আগ্রহ ছিল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 সিরাত এ বিন তাদের নাম উল্লেখ করা আছে তারা হলেন আসাদ এ বিন সুরা আউফ হারিস রাফি এ মালিক কুতবা এ বিন আমির ওকবা এ বিন আমির এবং আব্দুল্লাহ রান এই ছয় জনের প্রত্যেকে মুসলিম হয়ে খান্ত হননি তারা প্রত্যেকে হয়ে যান আল্লাহর পথে তাই তারা মদিনায় ফিরে গেলেন এবং তাদের গোত্রের লোকদের ইসলাম গ্রহণে আহ্বান করলেন জাবির এ বিন আবদুল্লাহ রদিয়াল আনহু এই ঘটনাটি সারাংশ উল্লেখ করছেন মুসনাদ ইবেন আহমদের একটি হারিসে তিনি বলেছেন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 প্রথম বছরে ইসলাম গ্রহণকারী ছয়জন ছিলেন আল খাজরাজ গোত্রের আর অন্য আরেকটি বর্ণায় বলা ছিল জন ছিলেন আল খাজরাজ গোত্রের আর বাকি একজন ছিলেন আল আওয়াজ থেকে দ্বিতীয় বছরে আল খাজ থেকে ছিলেন জন আর আল আওয়াজ থেকে জন এর কারণ হল খাজরাজ গোত্রের মাঝে ইসলাম আগে ছড়িয়ে পড়ে দ্বিতীয় মিটিংটা ছিল প্রথমবার চাইতে একটু ভিন্ন কারণ এবার বারো জন মুসলিম রাসুল্লাহ সাল্লা ইসলামের কাছ থেকে বায়াত করেন বায়াত হলো এক প্রকার অঙ্গীকার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 এই বায়াতে জিহাদের ব্যাপারে অঙ্গীকার ছিল না বলেই একে বায়াতুল নিসা বা মহিলাদের বায়াত বলা হয় এখানে একটি ফিখি বিষয়ে লক্ষণীয় এই বায়াতে যেসব গুণা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে সেগুলো সবই হলো কবিরা গুণা ব্যয়ভিচার সন্তানদের মেরে ফেলা কারো নামে মিথ্যা অপবাদ দেওয়া ভালো কাজে আলাদার অবাধ্য হওয়া এরপর রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন এই দুনিয়াতে থাকতে যদি গুনাহের শাস্তি দেয়া হয় তাহলে গুনাহকারীকে ক্ষমা করে দেয়া হবে আর যদি বেঁচে থাকতে শাস্তি দেয়া না হয় তাহলে গুনাহকারীকে শেষ বিচারতীর ক্ষমা করে দেওয়া হবে নাকি শাস্তি দেয়া হবে তা আল্লাহ নির্ধারণ করবেন যখন মোদিনায় পজিটিভ ডেভেলপমেন্ট দেখতে পেলেন তখন তিনি সিদ্ধান্ত নিলেন মদিনায় এমন কাউকে পাঠাবেন যিনি মোদিনা ন ব্যাপারে দায়িত্বশীল হবেন তাদেরকে দিনই দিক নির্দেশনা দেয়া এবং মোদিনার সামগ্রিক অবস্থা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করার জন্য রসুল্লাহু আলহ্লাম যাকে বেছে নিলেন তিনি হলেন মুসআ এবং এবং ওমায়র রাজিয়াল আনহু মুস্তাব হলেন মক্কার বাইরে প্রেরিত আল্লাহ রসুলের প্রথম অ্যাম্বাসেডর মুস্তাব ছিলেন একজন প্রতিনিধি শিক্ষক এবং আলিম কোরাইশে ধী পরিবারের সন্তান মুস্তাব মুসলিম হওয়ার পূর্বে তিনি ছিলেন মক্কার সবচেয়ে উচ্ছন্ন যাওয়া যুবক যার পরনে থাকত সবচেয়ে দামি জামাকাপড় শরীরে থাকত নিত্য নতুন সুগন্ধির ঘাণ তার মা ছিলেন অনেক ধনী মুসআ ছাড়া আর কোন সন্তান ছিল না তাই একমাত্র ছেলেকে অনেক আদর করতেন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 উপস্থিত সাহাবিরা সেই দিনে বর্ণনা করেছেন আমরা যখন তার মুখ ঢাকার চেষ্টা করছিলাম তখন তার পাচ্ছিল আবার পা ঢাকতে গেলে মুখ দেখা যেত আমরা কাছে সাল্লাই বললাম এখন আমরা কি করবাম তখন তাদেরকে কাপড় দিয়ে মুসাহাবের মুখ আর কিছু ঘাস দিয়ে পা ঢেকে দিতে বললেন মুসাহ অমায় রাহু ছিলেন রসুল্লাহ সাল্লাইের পক্ষ থেকে মদিনার প্রতিনিধি তার উপর অর্পিত এই দায়িত্ব ছিল বেশ কঠিন তিনি মদিনায় থাকার জন্য মক্কা ত্যাগ করলেন আল আওয়াস ও খাজরাজের মধ্যে শত্রুতা থাকায় তিনি সেখানে সালাতের ইমামতি করতেন কারণ দুই গোত্রের কেউই অন্য গোত্রের ইমামের পিছনে সালাদ আদায় করতে চাইত না মুস আবিনায় আস আদ বিন জুরারার সাথে থাকতেন তারা সেখানকার একটি বাগানে অন্যান্য মুসলিমদের সাথে দেখা করতেন তারা সেখানে মুসলিমদের ইসলাম সম্পর্কে শিক্ষা দিতেন মুস তাদের সাথে নিয়মিত হালাকা করতেন তারা বসতেন মদিনার আওয়াস অধীনস্থ একটি এলাকায় তখন পর্যন্ত মুসলিমদের অধিকাংশ ছিল খাজরাজ কোত্রের আউসের অল্প সংখ্যক লোকই ইসলাম গ্রহণ করেছিল মুসঅ্রকে ইসলামের দিকে আগ্রহী করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এই কারণে তিনি আল আওসের এলাকায় গেলেন আওসের নেতাদের বিষয়টি পছন্দ হল না আউসের নেতা ছিলেন সিন মুআ ও উসায়েদ বিন হোজাইর মুসআ আস আদ বিন জুরারাকে আউসের এলাকায় একসাথে দেখতে পেয়ে সাধ এ বিন খুব বিরক্ত হয়ে তার বন্ধু উসায়েদকে বললেন তুমি ওই দুই লোকের কাছে গিয়ে বলো যে আমরা চাই না তারা এখানে দুর্বল ও বোকালোকদের বিভ্রান্ত করুক আসা যদি আমার আত্মীয় না হতো তবে আমি নিজে গিয়েই এই কথা বলতাম সম্মানে নিতান্ত ভদ্রতার খাতিরে সা চুপ ছিলেন নিজে না গিয়ে উসায়দকে পাঠালেন অন্যদিকে আস আদ খোত্রে হলেও তিনি ছিলেন আউসের নেতার মামাতো ভাই সেই সুবাদে তিনি ছিলেন মুস্তাবকে মেহমানদারি করার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি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 এই বলে তার গেলেন বলে কাছে আরবদের মধ্যে এই রীতি ছিল সাধে বিনোয় জিজ্ঞেস করলেন কি হয়েছে উসাইদ বললেন সব ঠিকঠাক আছে তুমি চিন্তা করো না আসলে একটি সমস্যা হয়েছিল বনু হারিস যখন জানতে পারলো যে আসা তোমার ভাই তখন তারা শত্রুতাবশত তাকে খুন করতে চেয়েছিল পুরো ঘটনাটি উসাইদ বানিয়ে বললেন সাওয়াজকে মুসাব্দ ওমায়ের কাছে পাঠানোর জন্য উসায়েদের মুখে এই কাহিনী শুনে সাদ খুব রেগে গেলেন তিনি বললেন কি তারা আমার ভাইকে খুন করতে চায় তিনি বর্ষা নিয়ে ভাই আসাদকে রক্ষা করতে চলে গেলেন এবং যাওয়ার সময় ওসায়েদকে বললেন দূর তুমি আমার কোনো কাজে আসলে না সাদকে আসতে দেখে আসাদ বললেন মুসাদ যাকে আসতে দেখছো সে আওসের নেতা তাকেও যতটা পারো ইসলামের দিকে টানার চেষ্টা করো এদিকে সাহায্যেই বুঝতে পারলেন যে ওসাইব ইচ্ছে করে গল্প ফেলেছে কারণ আস বা মুসাব কাউকেই ভীত দেখাচ্ছিল না আসাদকে উদ্দেশ্য করে সাহায্য বললেন আসাদ তুমি কেন আমার সাথে এমন করছো এই লোককে কেন আমার এলাকায় নিয়ে এসেছ তুমি আমার সাথে তোমার সম্পর্কের সুযোগ নিয়ে এসব করছো তুমি কি এই অশিক্ষিত সহজ অসহায় লোকগুলোকে বিপথে নিয়ে যেতে চাও মুসাব তখন বললেন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 মুসআটাকে ইসলামের দাওয়াতেন সাহায্য ইসলাম গ্রহণ করলেন ইসলাম লাভ দুর্গের চাবি মুসলিম হওয়ার পর সাথে তার লোকদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আমার ব্যাপারে তোমাদের ধারণা কি তারা বলল আপনি আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী এবং আমাদের নেতা তারপর সাহা বিন মুআ রহু বললেন তাহলে তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত কেউ আমার সাথে কথা বলবে না আর আমিও তোমাদের সাথে কথা বলবো না এই কথার পর সন্ধার মধ্যেই বনু আশাদ গোত্রের প্রতিটি ঘরের মানুষ ইসলাম গ্রহণ করে আল আওয়াসের এক বড় অংশের মাঝে ইসলামের আলো প্রবেশ করে এবার আলোচনা করা যায় মদিনায় ইসলাম কিভাবে এত সহজে প্রভাব বিস্তার করল মক্কায় আল্লা সাল্লু আলিয়াল্লাম ছিলেন নিজেই দায়ী অথচ মক্কার বেশিরভাগ মুসলিম হয়নি অন্যদিকে মোদিনা মুসায়ে বিন ওমায় রহাতে ব্যাপক পরিবর্তনের সূচনা হয় আমরা বিশ্বাস হাতে তবে থেকে বিশ্লেষণ করা যাক মোদিনায় ইসলাম প্রবেশ সহজ হওয়ার পেছনে ফ্যাক্টরগুলো কি কি প্রথম কারণটি হল বু আসের যুদ্ধ আউস এবং খাদ এই দুটি গোত্র দীর্ঘদিন ধরে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল এটা ছিল এক প্রকার গৃহযুদ্ধ এই যুদ্ধ ছিল মূলত টিপিক্যাল জাহিলিয়াতি আদর্শ জন্য যুদ্ধ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 কিন্তু মোদিনার নেতাদের বেশিরভাগ ছিলেন বেশ তরুণ যেমন আমরা সাদের কথা আলোচনা করেছি এই ঘটনার সময় তার বয়স ছিল ত্রিশ মাত্র বছর। মোদিনের সিনিয়র নেতা বলতে মূলত একজনে ছিল আর সে হলো মুনাফিকদের নেতা আবদুল্লাহ এবিন ওবাই আল্লাহ রসুল সাল্লাহু আলাইস্লামের আগমন না ঘটলে সেই হতো মোদিনার রাজা কিন্তু আল্লাহ রসুল সাল্লু আলাইস্লামের আগমনের সাথে সাথে মোদিনার রাজনৈতিক দৃশ্যপট পুরোপুরি বদলে যায়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 আল্লাহ রাসুরা বাকারা দুইশো নম্বর আয় বলেছেন তুমি হয়তো কোনো জিনিস অপছন্দ করো কিন্তু তাতেই তোমার জন্য ব্যাপক রয়েছে। আউস এবং সংগঠিত যদিও এই যুদ্ধে দুই গোত্রের অনেক ক্ষতি হয় কিন্তু তা তাদের ইসলামী প্রবেশে নিয়ামক হিসেবে কাজ করে দুই নম্বর মদিনার মানুষ সহজে ইসলাম গ্রহণ করার দ্বিতীয় কারণ হিসেবে বলা যেতে পারে মদিনার মাটিতে ইহুদিদের উপস্থিতি ইহুদিরা তাদের প্রতিবেশী হওয়ায় তাওহিদ অর্থাৎ আল্লাহ তালার একত্রবাদের ধারণার সাথে তারা পরিচিত ছিল এবং তাদের কাছে বিশেষ আবেদন ছিল এবং আরবরা সব সময় ইহুদিদের দিনকে নিজেদের দিনের চেয়ে করত এর কারণ ছিল শিক্ষিত তাদের কাছে কিতাব ছিল দিনের জ্ঞান ছিল অন্যদিকে আরবদের দিন বিভিন্ন উপকাহিনী আর পূর্বপুরুষদের রীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছিল তাদের মধ্যে যখন কিছু রীতিনীতি প্রচলিত ছিল যেমন কন্যা সন্তান জীবন্ত হত্যা করা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 যহমি দিল্লি মহুমি কবলুয় আল্লীন অহুম আরফু কৌমিন সলানু হি আলল কী আর যখন তাদের কাছে তাদের সাথে যা আছে আল্লাহর পক্ষ থেকে তার সত্যায়নকারী কিতাব এল অথচ তারা পূর্বে কাফিরদের উপর বিজয় কামনা করত সুতরাং যখন তাদের নিকট এল যা তারা চিনত তখন তা অস্বীকার করল অতএব কাফিরদের ওপর আল্লাহর লানত বাকারা আয় উনব্বই অর্থাৎ আরবদের জানা ছিল যে ওই সময়ে একজন রাসুলের আগমন ঘটবে এভাবে নোবতের ব্যাপারে আওসার খাজরাজ আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিল আর এ কারণে ছয় জনের সেই দলটি যখন রসল সাল্লাই এর সাথে কথাবার্তা শুরু করল তার একটু পরেই তারা বুঝতে পারলো যে এই নবীর আগমনের হুমকি ইহুদিরা তাদেরকে এতদিন ধরে দিয়ে আসছিল এই কারণে মদিনের মুশ্রিকদের জন্য নবীজিকে চেনা এবং ইমান আনা সহজ হয়ে যায় ইবিনাক রহিম বলেছেন ইহুদিদের সাথে একই ভূমিতে থাকার কারণে আল্লাহতালা তাদের জন্য ইসলাম গ্রহণ আরো সহজ করে দিয়েছেন ইহুদিরা ছিল কিতাবের অনুসারী তাদের অনেক জ্ঞান ছিল অন্যদিকে আল আওয়াসের লোকেরা ছিল মুশ্রিক ও মূর্তি পূজারী তারা এর আগে ইহুদিদের সাথে যুদ্ধ করে তাদের ভূমি কেড়ে নিয়েছিল যখনই মুশ্রিকদের সাথে ইহুদিদের কোনো ঝামেলা বাদত তখনই ইহুদিরা বলত একজন রসুলকে পাঠানো হবে তিনি আসছেন আমরা তাকে অনুসরণ করব এবং আপ জাতির ভাগ্যে যা ঘটেছিল তোমাদেরকেও সেই একই পরিণতি ভোগ করতে হবে অর্থাৎ একজন নবীর আগমন সম্পর্কে আওয়াস এবং খজরাজের পূর্ব জ্ঞান ছিল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 তো যাই হোক ইহুদিদের ইসলাম গ্রহণ না করার কারণ শ্রেষ্ঠ ইগো আর কিছু না মোহাম্মদ সাল্লু আলাইস্লাম একজন আরব শুধু এই কারণেই তারা ইসলাম গ্রহণ করেনি তারা ইহুদি জাতির শ্রেষ্ঠত্ব নিয়ে অহংকার করত তাই তারা আরবদের সহ্য করতে পারত না আল্লোর সাল্লাহু আলাইস্লামের আগমনের সময় পুরো পৃথিবী ছিল সীরকে লিপ্ত ছিতে ফটা তাহিদ ছিল শুধু এই ইহুদি আর খ্রিস্টানদের মধ্যে এই সিরিজের শুরুর দিকে একটি পর্বে আমরা একটি হাদিস উল্লেখ করেছিলাম যেখানে বলা আছে আল্লাহ পৃথিবীবাসীর দিকে দৃষ্টি দিলেন আরব অনারব সকলকে প্রচন্ড অপসন্দ করলেন শুধু আহলে কিতাবদের কিছু লোককে ছাড়া এর কারণ হল আহলেকিতাবদের বিশ্বাস দূষিত হয়ে গেলেও তাদের মধ্যে কিছুটা হলেও তাও হৃদের ধারণা ছিল আরবদের মাঝে শেষ নবী পাঠানো ছিল ইহুদীদের জন্য একটা বিরাট পরীক্ষা ইতিপূর্বে তারা অনেকবারই আল্লাহর অবাধ্যতা করেছে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 আউস এবং খরাজপোত্রের লোকেরা ছিল স্বভাবগত ভাবে ভদ্র এবং পরিশীলিত বলা চলে মাঠে মানুষ বা ইজি গোয়িং অন্যদিকে মক্কার লোকেরা ছিল উদ্ধত অহংকারী স্বভাবের মদিনের মানুষদের এই স্বভাবের পেছনে একটা কারণ আজ করা যায় আল্লাহ আলহি আসাল্লামের হাদিস থেকে অনেক পরের ঘটনা যখন ইয়েমেন থেকে প্রতিনিধি দল মদিনা এসেছিল তখন নবীজি বলেছিলেন ইয়েমেনের লোকেরা তোমাদের কাছে এসেছে ওরা ভদ্র এবং ওদের অন্তঃ নম্র আউস এবং খরাজ এই দুটি গোত্র মদিনার হলেও তাদের অরিজিন ইয়েমেনের। বহু বছর আগে তাদের পূর্বপুরুষ ইয়েমেন থেকে মোদিনা হিজরত করে আল্লাহাল কোরআনে আনসারদের প্রশংসায় বলেছেন বূনম জর এলাইল على শিসুদূরি হি উল بِهِمْ ফ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 নিজেদের ওপর তাদেরকে অগ্রাধিকার দেয় যাদের মনে কার্য থেকে রক্ষা করা হয়েছে তারাই সফলকাম কাম সুরা আল হাস নয় আলোচনা শেষ করার আগে বললেই নয় মুস্তা ছিল একজন স্মার্ট তিনি জানতেন কাকে কি বলতে হবে কিভাবে বলতে হবে তিনি ছিলেন একজন অসাধারণ দায়ী দায়ী মানে কেবল সত্য কথা বলাই নয় বরং সত্য কথাকে উপযুক্ত উপায় তুলে ধরা আল্লাহ সুরা আন্নাহলে বলেছেন উদ ই রব্বিক হিকমতি ওলৌিল হসনতি অজদিল বিলতি আহস্ব কুয় আলমুিলউ وَهُوَ আল মুদী জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান জানাও আর লোকেদের সাথে বিতর্ক করো এমন পন্থায় যা অতি উত্তম তোমার প্রতিপালক ভালোভাবে জানেন কে তার হয়ে গেছে। আর কে সঠিক পথে আছে তাও তিনি বেশি জানেন সুরা আয়াত একশো পঁচিশ এই আয়াতে আল্লাহ বলেছেন হিকমার সাথে দাওয়াত দেওয়ার কথা হিকমাহ ইমাম ইবনুল কাইম রাহিমাহুল্লাহ হিকমাহাকে সংজ্ঞায়িত করেছেন এই বলে হিকমা হল উচিত সময়ে উচিতভাবে উচিত কথা বলা অর্থাৎ হিকমা মানে সময় এবং পরিস্থিতির কথা মাথায় রেখে উপযুক্ত কথাটি বলা মুস যেন এই কোরআনের এই আয়াতের বাস্তব প্রতিচ্ছবি আমরা সিন মোয়াজের ইসলাম গ্রহণের যে কাহিনী বর্ণনা করেছি তাতে বোঝা যায় তিনি জানতেন কিভাবে একটা পরিস্থিতি সামাল দিতে হয় তিনি জানতেন একজন নেতা গোছের লোককে কিভাবে ডিল করতে হয় চেতনার উন্মাদনাকে প্রশমিত করে কিভাবে মানুষকে তার বুদ্ধিমত্তা ও বিবেক ব্যবহার করতে হয় সে শিল্প জানা ছিল। এটাই এটাই মুসআাবে হিকমা মানে নরম করে কথা বলা নয় হিকমা মানে সত্য গোপন করা নয় আজকাল অনেক দায়ী মানুষের মন জয় করার স্বার্থে ইসলামের সত্য গোপন করে মুসআ সত্য গোপন করেননি তিনি সত্যকে তুলে ধরেছেন সাহা দিন মোয়াজকে খুশি করার জন্য তিনি কোন চতুরতার আশ্রয় নেননি তবে বুদ্ধিমত্তার সাথে সত্যকে তুলে ধরেছেন মুসআ মদিনায় যে পরিবর্তন সূচনা করেছিলেন সেটা অতুলনীয় মাত্র কয়েক মাসের মাথায় আল্লাহরের ছায় তার দাওয়াতের প্রভাবে মদিনায় ইসলামের কথা মুখে মুখে ছড়িয়ে যায় মুসাব মদিনায় বেশ সুপরিচিত হয়ে যান মদিনার লোকেরা তাকে বলত মুখ রে অর্থাৎ যে কেরাত করে বা তিলাওয়াত করে অনেক মানুষ ইসলাম গ্রহণ করে মদিনার মানুষদের শিক্ষক ছিলেন মুসাব আর মুসাবের একটি বড় মর্যাদা হল ইসলামের ইতিহাসে তিনি প্রথম জুমা পড়েছিলেন সেই জুমাতে চল্লিশ জন অংশ নিয়েছিল তবে মোদিনায় ইসলামকে ছড়িয়ে দেওয়ার কৃতিত্ব কেবল মুসাবের একা নয় যেই ছয় জন মুসলিম সবার আগে ইসলাম গ্রহণ করেছিল তারা ফিরে যাওয়ার এক বছর পর যখন আকাবার প্রথম শপথ হল তখন মুস্তাবকে পাঠানো হয় এই এক বছরে মোদিনায় ইসলাম এই ছয় জনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি কারণ এই ছয় জন মুসলিম স্বদ্যোগী হয়ে দাওয়াহ কাজ চালিয়ে যান আর দাওয়াতে অনেকেই মুসলিম হয় তারা আল্লা রসুলকে কথা দিয়েছিলেন যে তারা এক বছর পর দেখা করবেন এবং এই সময়ের মাঝে তারা মোদিনার মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন তারা তাদের কথা রেখেছিলেন এখানে আরও একটি ব্যাপার লক্ষণীয় তা হল যদিও বা খাজরাজ আর আওসের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল ইসলামের দিকে আহ্বান করায় সেই দ্বন্দ্ব গুচে যেতে থাকে খাজরাজের লোকেরা আগে ইসলামের দাওয়াত পেয়েছিল কিন্তু তারা ইহুদিদের মতো আচরণ করেনি তারা তাদের শত্রুকত্র আওয়াসকেও ইসলামের দাওয়াত দিয়েছে আজকে বেশিরভাগ মুসলিম যারা মোদিনার সেই মুসলিমদেরকে আনসদার বলে জানে অনেকে জানে না আনসার বলতে আসলে দুটো গোত্রকে বোঝায় ইসলাম তাদেরকে এমনভাবে ঐক্যবদ্ধ করেছে যে দুটো গোত্র যেন একক সত্তায় পরিণত হয়েছে যাই হোক শেষ পর্যন্ত মোদিনা দাওয়াতের উর্বরণ ইসলামের কথা মুখে মুখে আল্লাহ রসুল সাল্লু আলহিসকে তারা এখনো দেখেননি কিন্তু সবাই আল্লাহ রসুল সাল্লু আলহামকে খুব মিস করছেন তার জন্য উন্মুখ হয়ে বসে আছেন মদিনার মানুষের মনে উৎকণ্ঠা দুশ্চিন্তা আল্লাহ রসুল সাল্লু আলাইসালামকে ঘিরে কেমন আছেন তিনি কোথায় আছেন তিনি আল্লাহ রসোল্লের জন্য মদিনার মুসলিমদের এই ভালোবাসা এই অনুভূতির প্রমাণ আমরা পাই জাবির বিন আবদুল্লা রা আনহের একটি কথায় তিনি বলেছেন আর কতকাল এভাবে আল্লাহ রসুল্লাহ আলাইসালাম ঘুরে বেড়াবেন আর কতকাল মক্কা থেকে তাকে পালিয়ে থাকতে হবে আর কতদিন তিনি সেখানে ভীত সন্তস্ত হয়ে থাকবেন জাবিরের এই কথা থেকে অব্যক্ত একটা কথার ইঙ্গিত পাওয়া যাচ্ছে আর তা হল রসুল্লাহু আলাইস্লাম কবে মদিনায় আসবেন মোদিনের এই চমৎকার পরিস্থিতির রিপোর্ট নিয়ে মুস আব দাওয়াতের তেরোতম বছরে আল্লাহ রসুল্লাহামের কাছে হাজির হলেন আর এর পরে ঘটলো ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ যাকে বলে মোর ঘুরিয়ে দেওয়া ঘটনা তেমনে একটি ঘটনা সেটি হচ্ছে আঁকাবার দ্বিতীয় শপথ ইনশাল আমরা আগামী পর্বে সেই অসাধারণ ঘটনাটি সম্পর্কে শুনবল আলহিনাম আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামাইকুমুল্লাহ रेईनडोस मीडिया और प्रोजेक्ट सम्पर्क जानते भिजिट कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट रईनडो मीडिया डट अर्ग अथवा फेसबुक पेज डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट यूट्यूब चैनल डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट